ইসলামিক কোনো দল করা যাবে কি মানে আপনি যদি আজকে ইসলামিক দল করেন মানে তাহলে দেখা যাবে যে কয় দল করবেন টোটা এটা আমাকে বলতে হবে মোট কয়টা দল থাকবে দেখবেন যে এইভাবে দল বাড়তি থাকবে বাড়তি থাকবে দল আদলিতে পরিণত হবে মুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারবে না মানে আপনি শুধুমাত্র ইসলামকে প্রচার করার জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন একটা দাওয়াতী মিশন তৈরি করতে পারেন একটা দাওয়াতি গ্রুপ তৈরি করতে পারেন সেটা মূলামের সাথে কাজ করবে আপনার ওই দল মানে দলের দিকে মানুষদেরকে আহ্বান করবে না আহ্বান করবে ইসলামের দিকে যদি এমনকি হয় সেটা আপনার জন্য জায়গা রয়েছে দল করা কি খরচ প্রশ্নেই আসে না দল করাকে হারাম করে দেওয়া হয়েছে কোরআন কেরিমের মধ্যে সুতরাং